পরিবেশিত এই সিরিজ আলোচিত হবে রহিম আলহামদুলিল্লাহ ও সালাম বলেছেন নবুয়তে রাজিলাফতের সময়কাল হলো ৩০ বছর চুম্মাই মুলকা আউ মুলকাহু মাই এরপর আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব বা বাদশাহী দান করবেন মুলক দান করবেন হাসান রাদি আল্লাহনহু তার খিলাফতের ছয় মাস পূর্ণ হওয়ার পর তিনি খিলাফা হস্তান্তর করেছিলেন মুওয়বে রাদি আল্লাহালহুর কাছে সেই ছয় মাসের মেয়াদের মাধ্যমে ৩০ বছরের সম্পূর্ণ সময় পূর্ণ হয়েছিল আউ বক রাসিদ্দিক রাদি আল্লাহনহু তার খিলাফার মেয়াদ ছিল দুই বছর তিন মাস ওমর রদি আল্লাহনহুর মেয়াদ ছিল দশ বছর পাঁচ মাস ওসমান রাজি আল্লাহানহুর সময় ছিল বারো বছর এবং আলী আনহু চার বছর নয় মাস এবং এর পর হাসান রদিয়াল্লাহানহু তিনি ছয় মাস খলিফা হিসেবে অধিষ্ঠিত ছিলেন এভাবে ৩০ বছর পূর্ণ হয় এরপর মুয়াবিয়া রাজি আল্লাহু তাল্লাহনহুর কাছে খিলাফা হস্তান্তর করা হয় কাজে ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে মোয়াবের রাজিউল তাল্লাহুর শাসনকালকে শাসনকালকে কিসের অংশ হিসেবে ধরা হবে এটা কি খিলাফতের অন্তর্ভুক্ত হবে নাকি বাদশাহী বা রাজত্বের অংশ হিসেবে ধরা হবে নবতের আদলে খিলাফত থাকবে তিরিশ বছর এ সম্পর্কে অন্য হাদিসে এসেছে রসুল উল্লাহ সাল্লিহলাম তিনি বলেছেন আমার পর তিরিশ বছর পর্যন্ত খিলাফত থাকবে তারপর আসবে মুলকান আদৌদা বা কর্তনকারী রাজত্ব মোয়াবিয়া রাদিউল্লো আনহুর শাসনামলকে রাজতন্ত্রের অন্তর্ভুক্ত ধরা হবে কিনা এই প্রশ্নের জবাবে মোহাদিসগণের একাংশ সনদের বিচারে উল্লেখ্য হাদিসকে বিশুদ্ধ নয় বলে রায় দিয়েছেন যেমন আল্লামা কাজী আবু বকর ইবনুল আরবি তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন এই হাদিস বিশুদ্ধ নয় অপরদিকে অন্যান্য গবেষক আলেমদের মতে তারা এই হাদিসটিকে বিশুদ্ধ ধরে নিলেও সেখানে ভিন্ন অর্থ বুঝেছেন তারা এই হাদিসকে ব্যাখ্যা সাপেক্ষ বলেছেন সুতরাং খিলাফত শুধুমাত্র তিরিশ বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিষয়টি এমন নয় কেননা রসুল উল্লাহ সাল্লাহ আলিহস্লামের অন্যান্য হাদিসেও সেদিকে ইঙ্গিত রয়েছে এছাড়া খলিফা শুধুমাত্র খুলাফায় রাশি দিনের সময়কার চারজন কিংবা পাঁচজনই হবেন না আর অনেক খলিফা আসবেন যা রসুল্লাহ সাল্লু আলিহস্লামের অন্যান্য হাদিস দ্বারাও প্রমাণিত এবং তাদের সংখ্যা অনেক হবেন যাদের মধ্যে বারোজন হবেন শ্রেষ্ঠ যারা সকলেই হবেন কুরাইশি জাবির বিন সামুরাহ তিনি বর্ণনা করেছেন রসুল উহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দিন ইসলাম ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন না আল্লাহর নির্ধারিত ক্ষণ উপস্থিত হয় অর্থাৎ কিয়ামত পর্যন্ত অথবা কুরাইশ বংশীয় বারোজন খলিফা তোমাদেরকে শাসন না করছে ততদিন পর্যন্ত এই দিন টিকে থাকবে সহি মুসলিমে এই হাদিসটি এসেছে খলিফাদের সংখ্যা অনেক হবেন এই প্রসঙ্গে রসুল উল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছেন শীঘ্রই খলিফারা আসছেন এবং তারা সংখ্যাই হবেন অনেক সম্পূর্ণ হাদিসে এসেছে তিনি বলেছেন বনে ইসরায়েলকে শাসন করতেন নবীগণ जख को नबी मृत्युपरण करतें तक तरह स्थले अन्न नबी आसत कमारे को नबी ने शीघ्र ही खलिफरा आसान एाशंख्य हबें अनेक सहबा इकराम जिज्ञासा करलें तक अपनी की आदेश दीलें तुमरा तर एकजुन पर एकजुन का पूर्ण करक आदाय कर बुखारी और मुस्लिम ए छाड़ाओम अहमद बीन हाम्बल संरक्षित हदीसे एसान নবুয়তের আদলে খিলাফা আবারও প্রত্যাবর্তন করবে সেই হাদিসে পাঁচটি ধাপের কথা এসেছে প্রথমে এসেছে নবুয়তের কথা যতদিন পর্যন্ত আল্লাহ ইচ্ছা করবেন নবুয়ত রাখবেন এরপর সেটাকে উঠিয়ে নেবেন এরপর এসেছে নবুয়তের আদলে খিলাফা বা খুলাফের রাশি সেই সময়কালের কথা এরপর এসেছে মুলকান আদান মূলকান জাবরিয়া এবং সবশেষে এসেছে আবারও নবুয়তের আদলে খিলাফতের প্রত্যাবর্তনের সেই সুসংবাদ সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে যে মোয়াবিয়া রাজিআলাহ তাল আনহুর শাসন আমলকে সেটাকে কোন অংশের অন্তর্ভুক্ত ধরা হবে সেটা কি খিলাফতের অন্তর্ভুক্ত ধরা হবে নাকি রাজতন্ত্রের অংশ হিসেবে ধরা হবে এই প্রসঙ্গে আমরা আরও নিতে পারি পরবর্তীতে যখন অমর ইবনে আজিজ রাহিমাউল্লাহ তিনি খলিফা হিসেবে অধিষ্ঠিত হলেন তার সময়টি ছিল একটি ব্যতিক্রমী সময় তিনি পরবর্তী অন্যান্য উমাইয়া শাসকদের মতো ছিলেন না এবং তাকে যদি সঠিক পথপ্রাপ্ত খলিফা মনে করা হয় তাহলে তো মোয়াবিয়া রাজিদুল্লাহ তার থেকেও উত্তম ব্যক্তিত্ব ছিলেন যেমনটা আমরা গত পর্বে মোয়াবির রায়তলানহুর বিভিন্ন ফজিলত আলোচনা করার সময় উল্লেখ করেছি তেমনি ভাবে তেমনইভাবে মোয়াবির রাজিউল্লাওয়ানহুর শাসনামলকেও একটি ব্যতিক্রমী পর্যায় হিসেবে ধরা হয়েছে একটি মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন ব্যতিক্রমী শাসনের সময় এটি একদিকে খোলাফের রাশিদ্দিনের পরবর্তী এবং আরেকদিকে অন্যান্য উমাইয়া শাসকদের মধ্যবর্তী সময় ছিল সেই সময়কার শাসন কাঠামো ছিল খিলাফাত বা খিলাফা ভিত্তিক রাষ্ট্র তবে কিছু ইস্তহাদী বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারার কারণে মুয়াবের রাজিআানহুকে খোলাফের রাশি দিনের অন্তর্ভুক্ত ধরা হয় না ইবনে হায়জর হাইতামি রহিমাউল্লাহ তিনি বলেছেন মুয়াবের রাজিউল্লাহুর শাসনামল সম্পর্কে ইঙ্গিত রয়েছে অন্য একটি হাদিসে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহানহুমা বর্ণিত সেই হাদিসে এসেছে রাসুল উল্লাহ সালু আলহিহসাল্লাম বলেছেন এই দিনের প্রথম অংশ হচ্ছে নবুয়ত ও রহমত এরপর খিলাফত ও রহমত এরপর বাদশাহী ও রহমত তারপর আমিরি শাসন ও রহমত এবং এরপর লোকেরা ইমারত এবং রাজত্ব নিয়ে কারাকারি বা কামরাকামড়ি শুরু করবে এমন কি গর্ধবের মতো কামড়ে ধরবে এই বর্ণনাটি সম্পর্কে আল্লামা ইবনে হাজার আল হাইতামি তিনি বলেছেন আলোচ্য হাদিসের সকল বর্ণনাকারী অত্যন্ত নির্ভরযোগ্য এই হাদিসে পরিষ্কার ভাষায় বলা হয়েছে খেলাফতের রাশেদার সমাপ্তির পর যে শাসন যুগ আসবে সেটা বাদশাহী হলেও তা হবে রহমতপূর্ণ পক্ষান্তরে পরবর্তী সময়ে परवर्ती युग आस करन बदशाहर प्राधान्य लाभ है अन्नत इबने हजर आइमी और लिखे मुआब रजिहानू के प्रथम बदशाहफी रजियाल्लाहवानू मतब कर धारणा पड़ा उचित नए खिलाफत विशुद्ध छा बर मंतव्य मर्म एटाई मुआब रजियाल्लाहवानुर शासनामल खिलाफत हम बादशाही शासन किस छ অর্থাৎ তিনি বলেছেন সেই শাসনামল ছিল খিলাফত তবে তার শাসনে বাদশাহীর কিছু ছাপ ছিল কেন না সকল বিষয়ে খুলাফায় রাশি দিনের অনুসৃত পথ এবং পন্থা পুরোপুরি বজায় রাখা সম্ভব হয়নি এরপর তিনি বলেছেন চার খলিফা এবং হাসান রাজি আল্লাহওয়ানহুর মতো মুওয়াবে রাজি আল্লাহ খিলাফতের বিশুদ্ধতার কারণ এটাই যে হাসান রাজিউল্লাহানহু যখন মোয়াবিয়ার পক্ষে খিলাফত হস্তান্তর করলেন তখন মোয়াবিয়া রাজিউলানহু এই উম্মার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের নিরঙ্কুশ স্বীকৃতি লাভ করেছেন অন্যদিকে তাকে বাদশাহ বলার কারণ হচ্ছে সেইসকল সকল ইস্তিহাদী বিষয় যেখানে তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তবে সে সকল বিষয়ের জন্য শরীয়তে দৃষ্টিতে তিনি কখনোই অপরাধী নন তবে নির্ভুল ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণকারী মুস্তাহিদের মহান মর্যাদার তুলনায় তার অবস্থান কিছুটা অবশ্যই নিচে নেমে আসবে সুতরাং মুয়াবির আদিউলানহুর শাসনামলকে বাদশাহী শাসন বলার কারণ হচ্ছে সে ইস্তিহাদি ইশতিহাদী বিষয় অপরদিকে খিলাফত বলার কারণ হচ্ছে এই উম্মার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের বাইয়াত আনুগত্য এবং স্বীকৃতি এবং হাসান রাজিউল আনহু তিনি স্বেচ্ছায় তার হাতে খিলাফত হস্তান্তর করেছিলেন এবং অন্যান্য সাহাবাহিকরম তারাও মুয়াবির আদিউলানহুর আনুগত্য মেনে নিয়েছিলেন অর্থাৎ এভাবে তিনি নিয়মতান্ত্রিক খলিফা হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন সাধারণ মুসলমানদের উপর খোলাফে রাশিদিনের যে সকল স্বীকৃত অধিকার থাকে সেটা তার জন্য পূর্ণমাত্রায় স্বীকৃত ছিল কিন্তু তার পরবর্তীতে যে সকল শাসক এসেছেন তাদের সকলের অবস্থা এরকম ছিল না কেননা পরবর্তী শাসকরা প্রয়োজনীয় ইস্তিহাদিযোগ্য তার অধিকারী ছিলেন না এমনকি তাদের অনেকে বিভিন্ন বিষয়ে প্রকাশ্য নাফরমানি এবং অপাচারেও লিপ্ত ছিলেন কাজেই পরবর্তী শাসকরা পূর্ববর্তী শাসকদের মতো খালিফাতুল মুসলিমিনের তালিকায় এক কাতারে আসতে পারে না তাদের নাম অন্তর্ভুক্ত হতে পারে না বরং তাদেরকে রাজাবাদশাদের কাতারেই ভালো মানায় এটি হচ্ছে তাবাড়ির বর্ণনা এখানে আমাদের দুইটি বিষয় বুঝে নেওয়া জরুরি একটি হচ্ছে শাসন কাঠামো আরেকটি হচ্ছে শাসকদের অবস্থা শাসন কাঠামো সেটা অবশ্যই খিলাফত ভিত্তিক রাষ্ট্রই ছিল এতে কোনো সন্দেহ নেই এবং আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পর যখন তুরস্কের পরাজয় ঘটে সেই সময় উসমানী খিলাফাকে জোরপূর্বক বিলুপ্ত করে দেওয়া হয় এর আগ পর্যন্ত দীর্ঘ তেরোশো বছর এই উম্মার ওপর খিলাফতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই কায়েম ছিল এবং এতে কোনো সন্দেহ নেই তবে শাসকদের অবস্থার ক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে দেখা যায় শাসকদের সকলেই খোলাফের আশি দিনের মতো উচ্চস্তরের ছিলেন না পরবর্তী শাসক নিয়োগের ক্ষেত্রেও সুরার পরিবর্তে বংশধারাকেই অনুসরণ করা হয়েছিল সুতরাং তাদের অবস্থা ছিল একটি মিশ্র অবস্থা एकदिंग शे ता खिलाफतभ भित्तिक राष्ट्रे प्रधान से हिसेबे कागजे कलमे ते खीफा और अमर उल मिन हिसेब अभिहित किया हे और ओलाम ते रचनाते से भाई ते सम्बोधन करेद दिखे तर विभिन्न क्या तक बदशाह हिसेब अभिहित करदाहरणस्वरूप इमाम जालालुद्दीन आज सुनी जख तारिक अल खिलाफा खलिफा इतिहास लिपिबद्ध करलें से समय हिजरतर नश बचर पर कथा खने आउकर सिद्दिकर समय शुरू कर तर समय पर सकल खलीफा इतिहास लिपिबद्ध कर नाम ही प्रदान कर तारिख अल खलाफा खलिफा इतिहास सूतरा एतटुकू आलोचना थे बुझते परिजान पूर्ववर्ती खुलाफा राशिदीन शासनामल मध्य अवश्य पार्थक्य छो तेबे दिन रार्थक्य सदा कलो किंबा भलो मंदे पार्थक्य मत छा बर से तुलनामूलक पार्थक्य মুয়াবি রায়দিউল্লাহানহুর তিনি নিজেও তার অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন এবং এ কারণে আমরা দেখতে পাই তার জীবনের শেষ ক্ষুদায় তিনি এ সম্পর্কে বলেছেন আমার পূর্ববর্তী খলিফারা যেভাবে আমার থেকে উত্তম ছিলেন তেমনি আমার পরে যারা আসবে আমিও তাদের থেকে উত্তম হব ইবনে তাইমিয়া রহিমউল্লাহ তিনি বলেছেন মুসলিমদের যত বাদশাহ তাদের মাঝে মোয়াবিয় রায়দিআল্লাহানহুর থেকে উত্তম কেউই ছিলেন না যদি পরবর্তী যুগের সাথে তুলনা করা হয় তাহলে মুয়াবিয়া রাদিউল্লা আনহুর সময়ে মুসলিমদের অবস্থা যতটা কল্যাণকর ছিল ততটা আর কখনোই ছিল না এরপর তিনি বলেছেন অবশ্য আবু বকর এবং অমারের খিলাফতকালের সাথে তুলনা করলে তার মর্যাদাগত পার্থক্য ধরা পড়বে এখানে আরও একটি বিষয় আমরা জেনে নিতে পারি সেটা হচ্ছে খিলাফতের রাশেদা এবং বাদশাহী শাসনের মধ্যে পার্থক্য কি। কিংবা এমন কোন ইনসাফ ভিত্তিক বাদশাহী শাসন ব্যবস্থার অস্তিত্ব কি সম্ভব যা খিলাফতে রাশেদা না হয়েও ইসলামী শরীয়তের গণ্ডির ভেতরে অবস্থান করতে পারে এবং এই সম্পর্কে মুহাম্মদ তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তার গ্রন্থ হজরত মুহাবিয়া অর তারিখি হাকাইক সেই গ্রন্থে শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লার আলোচনা উল্লেখ করেছেন শাহ ইসমাইল খলিফায় রাশেদ বা সঠিক পথপ্রাপ্ত খলিফার আলোচনা এবং পরবর্তীতে এবং পরবর্তীতে অন্যান্য মুসলিম নেতৃত্বে আলোচনা করার পর বাদশাহী শাসনকে চারটি স্তরে ভাগ করেছেন এর মধ্যে প্রথম স্তর হচ্ছে ইনসাফপূর্ণ শাসন দ্বিতীয় স্তর হচ্ছে স্বেচ্ছাচারী শাসন তৃতীয় স্তর হচ্ছে গোমরাহী শাসন এবং সবচেয়ে নিচে চতুর্থ স্তর হচ্ছে তাগতি বা আল্লা দ্রোহী শাসন প্রথম স্তরের ব্যাখ্যায় তিনি বলেছেন ইনসাফপূর্ণ শাসন বা পূর্ণাঙ্গ শাসন হচ্ছে কামেল সুলতান বা পরিপূর্ণ শাসকের শাসন যেখানে শরীয়তের বাহ্যিক আচরণের কোনো বিরুদ্ধাচরণ হয় না অন্যায় পাপাচারের কোনো পথ অবলম্বন করা হয় না তবে যেসব বিষয়ে শরীয়তের ছাড় বা অনুমতি রয়েছে সেসব ক্ষেত্রে উদার মনোভাব গ্রহণ করা হয় এর থেকে আরেকটু নিচে দ্বিতীয় স্তরে রয়েছে স্বেচ্ছাচারী শাসন যেখানে মাঝে মাঝে শরীয়তের সীমালঙ্ঘন হয় এবং কখনও জুলুম হয়ে যায় তৃতীয় ধাপে রয়েছে গোমরাহী শাসন যেখানে শাসন ব্যবস্থা এবং শাসক প্রবৃত্তির দাসত্বে নিমজ্জিত হয়ে পড়েন পাপাচার এবং জুলুমের স্থায়ী ভিত্তি গড়ে তোলেন বিলাস এবং বৃত্ত বৈভবে মত্ত হয়ে যান এবং সবচেয়ে নিচে যে স্তর রয়েছে সেটা হচ্ছে তাগতি বা আহ্লাদ্রোহী শাসন অর্থাৎ যখন আল্লাতালার আইনের বিপরীতে শরীয়তের বিপরীতে নিজের হাতে বানানো শাসন এবং আইন কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় এবং সেগুলোকে ইসলামী শরীয়তের থেকে উত্তম দাবি করা হয় কোরআনসুন্নার মহান বিধানকে তুচ্ছ তামাশা করা হয় বিদ্রুপ কটাক্ষ উপহাস করা হয় নিন্দা সমালোচনা করা হয় ইসলামের বিভিন্ন বিধানকে নিয়ে কটুক্তি করা হয় এমন কি যারা ইসলামের জন্য কাজ করে তাদেরকে দমন করা হয় এটাই হচ্ছে সকল স্তরের মধ্যে সবচেয়ে নিচু স্তরের শাসন তাগতি বা আল্লা দ্রোহী শাসন एरपर शाह इस्माइलि उल्लेख करासन व्यवस्था दु रकम होते एक हूर्णांग शासन और एक हे अपूर्णांग शासन अर्थात जख आल्लर भय इंसाफ ए शरियतर पथे शासन परिचालित है से ही शासक पूर्णांग शासक पक्षान मानुषे भय परिचालित शासक एरपर लिखे सुलतने कमेल पूर्णांग शासक बाह्यिक भाव खलिफा राशेदर समतुल्य অর্থাৎ খিলাফতের রাশেদার স্তরে উন্নীত না হলেও ইখলাস ও আন্তরিকতার সাথে খিলাফতে রাশিদার অনেক কল্যাণকর দিক তিনি অনুসরণ করে থাকেন কামেল সুলতান কখনো ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে গেলে এবং সেক্ষেত্রে খিলাফতের যোগ্যতা সম্পন্ন কোনো আধ্যাত্মিক নেতা বিদ্যমান থাকলে তার উচিত হবে রাজনীতি এবং শাসন ক্ষেত্রে সুলতানের সাথে সংঘর্ষে লিপ্ত না হওয়া এবং সেনাবাহিনী ও জনসাধারণকে জিহাদ ও যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে উৎসাহিত করা অর্থাৎ বহিশত্রুর বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনী এবং জনসাধারণকে উৎসাহিত করা এবং নিজের রাষ্ট্রের ক্ষেত্রে তিনি রাজনীতি ও শাসন ক্ষেত্রে সুলতানের সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হবেন না শাহ ইসমাইল বলছেন তার তখনকার কর্তব্য হবে আধ্যাত্মিক নেতৃত্ব সেটা নিয়ে সন্তুষ্ট থাকা এবং মানুষের হেদায়ত ও সংশোধনমূলক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখা মোট কথা খিলাফতের রাশেদার নিয়ামত হাতছাড়া হয়ে গেলেও আল্লাহর বান্দাদের কল্যাণ ও নিরাপত্তার খাতিরে তাকদিরের ফয়সালা হিসেবে সেটাই তার মেনে নেওয়া উচিত এবং জনসাধারণকেও তা মেনে নিতে উৎসাহিত করা উচিত শ্যামে সুলতান মুয়াবিয়া রাদিউনহুর মোকাবেলায় ইমাম হাসান রাদি আল্লাহনু এই নীতি গ্রহণ করেছিলেন বিভেদ ও দ্বন্দ্্বের পথ উন্মুক্ত হতে তিনি দেননি সেই মহান সন্ধির দিকে ইঙ্গিত করেই রাসুল উল্লাহ সাল্লাহ আলহ তার প্রশংসায় বলেছেন আমার এই সন্তান নেতৃত্বের গুণের অধিকারী বা তিনি একজন সৈয়দ সম্ভবত আল্লাহ তার মাধ্যমে মুসলিমদের বড় দুইটি দলের মাঝে সমঝোতা বা ঐক্য স্থাপন করবেন শাহ ইসমাইল লিখেছেন এই হাদিসটি প্রমাণ করে কামিল সুলতানের নেতৃত্বে উম্মাকে ঐক্যবদ্ধ রাখা আল্লাহ ও তার রাসুলের মনোপ্রুত কাজ এবং কামেল সুলতানের আনুগত্য আল্লাহর দরবারে মকবুল আমল এরপর তিনি লিখেছেন আসলে কামিল সুলতান হলেন খিলাফতের রাশেদা এবং এবং সাধারণ সুলতানদের মাঝে একটি সেতু বন্ধন সাধারণ শাসকদের বিচারে কামেল সুলতানকেই মনে হবে যেন তিনি খলিফায় রাশেদ কিন্তু খুলিফায় রাশেদিনের বিচারে তাকে মনে হবে সুলতান এ কামেল এই দৃষ্টিকোণ থেকেই শ্যামের সুলতান মুয়াবেরা দিয় আনহু তিনি বলেছেন তোমাদের মাঝে আমি আবু বকর ওমরের মতো উত্তম শাসক নই বটে তবে আমার পরে তোমরা যাদেরকে দেখবে তখন বুঝবে শাসক কেমন হয় শাহ ইসমাইল লিখেছেন এই হিসাবে তার শাসনামল নবুয় ও খিলাফত এ সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল তাই আমরা বলতে পারি খিলাফতের রাশেদার প্রারম্ভ থেকে শুরু করে কামেল সুলতানের সমাপ্তিকাল পর্যন্ত যে সময় সেটা হচ্ছে ইসলামের উন্নতি পূর্ণতা এবং সমৃদ্ধির যুগ শাহ ইসমাইলের এই মন্তব্য সম্পর্কে মোহাম্মদ তাকিয়মানি হাফিজাউল্লাহ তিনি লিখেছেন খিলাফত ও বাদশাহী শাসনের পার্থক্য স্তর তারতম্য এবং মুয়ের আদিয়াল্লা আনহুর শাসন সম্পর্কে এর চেয়ে সুন্দর ও যুক্তিনির্ভর ব্যাখ্যা আর হতে পারে না সুতরাং আজকাল আধুনিক ঐতিহাসিকদের রচিত অনেক ইতিহাসের গ্রন্থে সাধারণভাবে উমাইয়া শাসকদেরকে যেভাবে ঢালাও সমালোচনা করতে দেখা যায় সেগুলোর কারণে আমরা যেন মুয়াবিয়া রাদি আল্লাহ তালানহুর সময়কাল সম্পর্কে বিভ্রান্ত না হয়ে যাই পরবর্তী উমাইয়া শাসকদের সঙ্গে মোয়াবিয়া রাদি আল্লাহআনহুকে তুলনা করা যায় না তিনি পরবর্তী সকল শাসকদের থেকে উত্তম ছিলেন এই পর্বের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আমরা কিছু তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করলাম এবারে আমরা পরবর্তী ঘটনা প্রবাহের দিকে যাচ্ছি হিজড়ি পঞ্চাশ কিংবা একান্ন হিজড়ি বর্ষে হাসান রাজিউল্লাওয়ানহু তিনি ইন্তেকাল করেন এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল ইমাম আজ জাহাবি তিনি বর্ণনা করেছেন যখন তাকে বিষ প্রয়োগ করা হলো তখন তার ভাই হুসাইন রাজি আল্লাহওয়ানহু তার কাছে আসলেন এবং বললেন হে আমার ভাই আপনি বলুন আপনাকে কে এই পানীয় প্রদান করেছে হাসান রাজিউল্লাহু বললেন কেন তুমি জানতে চাইছ যেন তুমি তাকে হত্যা করতে পারো তিনি বললেন হাঁ তখন হাসান রাজিউল্লাওয়ানহু বললেন এই বিষয়ে আমি তোমাকে কিছুই বলব না কারণ আমি যাকে সন্দেহ করছি সে যদি এই কাজ করে থাকে তাহলে আল্লাহই তাকে কঠোর শাস্তি দিবেন। অপর দিকে যদি সেই ব্যক্তি নির্দোষ হয় তাহলে আমি কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করার জন্য অভিযুক্ত করতে পারি না সুতরাং হাসান এবং হুসাইন রাজিআলাহ আনহুমা তারা নিশ্চিত ছিলেন না যে এই বিষ্প্রয়োগ কে করেছিল এই ক্ষেত্রে কাউকে নিশ্চিতভাবে অভিযুক্ত করার জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না আল্লাহ তালাই এই ব্যাপারে সবচেয়ে ভালো জানেন হাসান রাজিয়ালহুর মৃত্যুর পর পরবর্তী খলিফা নির্বাচনের জন্য মুয়াবের রাজিউলানহু বিশিষ্ট ব্যক্তিদের সাথে পরামর্শ করলেন মুওয়াবে রদিয়ালতলানহু তিনি পরামর্শ চাইলে শ্যামের জনগণ জানায় তারা চায় পরবর্তী খলিফা যেন বনু উমাইয়ার মধ্য থেকেই হয় তাদের এই দাবির কারণ ছিল পুরো সময় অর্থাৎ আউ বকরা সিদ্দিকের খিলাফত থেকে শুরু করে পরবর্তী মুয়াবের রাজিউতানহু যখন আমির ছিলেন এবং তারপরে সন্ধি স্থাপনের পরবর্তী সময় পর্যন্ত শামের শাসনভার ধারাবাহিকভাবে কেবলমাত্র বনু উমাইয়ার উপরেই ন্যস্ত ছিল এ কারণে শামবাসী বনু উমাইয়ার মধ্য থেকেই কাউকে চাইছিলেন শুরুতে মহাবের রাতিউতালহু শুধু দামাস্কাসের গভর্নর ছিলেন জর্ডান ফিলিস্তিন এবং হিমসের জন্য আলাদা গভর্নর ছিল পরবর্তীতে মোয়াবের আতিল উত্তালহুর দক্ষতার প্রমাণ পেয়ে অমর আতিয়ালহু তাকে সমস্ত শামের আমির নিযুক্ত করেছিলেন এবং দীর্ঘ বিশ বছর তিনি আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তী বিশ বছর তিনি খলিফা দায়িত্ব পালন করেছেন মোয়াবিয়া রাজিউল উত্তাহু উম্মার তৎকালীন পরিস্থিতি চিন্তা করে ভাবলেন এক্ষেত্রে ইয়াজিদকে মনোনয়ন পালন করা যেতে পারে কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই সম্পর্কে একটু পরেই আমরা আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি যখন তিনি পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন করার চিন্তাভাবনা প্রকাশ করলেন তখন এই বিষয়ে তিনি পরামর্শ চাইলেন এবং বিভিন্ন স্থানে দুধ প্রেরণ করলেন যিনি বাসর আমির ছিলেন जियाद बीन अबी सुफियान मुआबर रदियालानुर सत भाई छसर गवर्नर और पारस्यर एक बिराट अंश परचालित हतनी इंतकाल करारे गवर्नर हिसेबे निजुक्त होबैदुल्ला बी जियादी और तरह संगीतरा जानिद के परवर्ती खीफा हिसाब मेने ता एकमत मिसरे मतामत जानते चाव से दूध पाठानो हलो तरााओ परवर्ती इज़िद के मे सिद्धान को बोधिता करें কিন্তু মদিনায় খবর পাঠানো হলে সেখানে বিরোধিতার সৃষ্টি হয় এবং বিশেষ করে পাঁচজন বিশিষ্ট সাহাবি তারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন মদিনাবাসীর মধ্যে সেই পাঁচ বিশিষ্ট সাহাবি ছিলেন হুসাইন ইবনে আলী আবদুল্লা ইবনে জুবায়র আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে ওমর এবং আব্দুর রহমান বিন আবুবকর রাজিউল্লাহ তাল্লাহ আনহুম তারা মুয়াবি রাজি আল্লাহ তাল্লাহ আনহুর পর ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে রাজি হচ্ছিলেন না তারা এই প্রস্তাবে বিরোধিতা করলেন এবং তাদের মধ্যে বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ছিলেন আব্দুর রহমান বিন আবু বকর কিন্তু তিনি হিজড়ি ছাপ্পান্ন সালে ইন্তেকাল করেন ফলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা সবচেয়ে বেশি বিরোধিতা করছিলেন তাদের মধ্যে কেবল চারজন অবশিষ্ট থাকলেন হিজরি একান্ন সালে মোয়াবে রাজি আল আহু যান এবং জনসাধারণের উদ্দেশ্যে ঘোষণা প্রদান করেন ইয়াজিদ হবে পরবর্তী খলিফা সে সময় কেউ এই সিদ্ধান্তে বিরোধিতা করেনি কিন্তু পূর্ববর্তী পাঁচ ব্যক্তি তারা এতে সম্মত হননি সুতরাং এই পাঁচ বিশিষ্ট ব্যক্তিবাদে সাধারণভাবে উম্মার অন্যান্য স্থানে সকলে এই সিদ্ধান্ত মেনে নেয় ফলে যারা বিরোধিতা করেছিলেন তাদের সংখ্যা অল্প হওয়ার কারণে মাবেরদিউতানহু তাদেরকে তাদের মতোই ছেড়ে দেন এবং তাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা মতবিনিময় হয়নি কারণ মুয়াবের রাজিউতলানহু সামগ্রিকভাবে অন্যান্য স্থানের অবস্থা বিবেচনা করে ভেবে নিয়েছিলেন এতেই সমস্যার সমাধান হয়ে গেছে সমগ্র উম্মার তুলনায় পাঁচজন ব্যক্তির বিরোধিতা তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি এবং এভাবে সময় গড়াতে লাগলো মুয়াবির আজ তোলানহু ষাট হিজরিতে তিনি অসুস্থ হয়ে পড়লেন হিজরতের ষাট বছর পর রজব মাসে মুয়াবির আজ তোলানহু অসুস্থ হলেন এবং সেই সময় তিনি বুঝতে পারলেন তিনি মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন কাজে পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদের কাছে বায়াত নেওয়ার জন্য তিনি ব্যবস্থা করতে লাগলেন তিনি এই বিষয়ে নিশ্চিত হতে চাইলেন যে মানুষ ইয়াজিদের কাছে বায়াত নিতে ইচ্ছুক তিনি ইরাকে গেলেন এবং ওবায়দুল্লাহ ইবনি জিয়াদ তিনি শাম থেকে বাসরাতে আসলেন এবং ইয়াজিদের পক্ষে তিনি বায়াত নিতে গেলেন এবং লোকেরা ইয়াজিদের পক্ষে বায়াত প্রদান করতে শুরু করলো মদিনা থেকেও বায়াত প্রদান করা হলো তবে চারজন বিশিষ্ট ব্যক্তি বিরত থাকলেন আবদুল্লাবনে আব্বাস আবদুল্লাবনে জুবায়ের আবদুল্লা ইবনে ওমর এবং হুসাইন ইবনে আলী রাজিআলতলা আনহুম তারা বায়াত প্রদান করেননি এরকম একটি অবস্থায় মোয়াবে রাজি আনহু ষাট হিজড়ি বছরের রজব মাসে ইন্তেকাল করলেন এবং পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদ সে সামনে চলে এলো খিলাফত মোয়াবিয়া থেকে ইয়াজিদের কাছে স্থানান্তরিত হলো একাধিক বর্ণনাকারী বলেছেন মোয়াবিয়া রাজিত অন্তিম মুহূর্তে ইয়াজিদ তার কাছে ছিল না কাজেই তিনি ইয়াজিদের পরিবর্তে অন্যান্য দুইজন বিশিষ্ট ব্যক্তির কাছে এই বিষয়ে ওসিয়ত করে যান জাহাক ইবনে কায়েস যিনি ছিলেন তৎকালীন পুলিশ বাহিনীর প্রধান এবং মুসলিম ইবনে কুবাকে তিনি ডেকে পাঠালেন এবং ওসিয়ত প্রদান করলেন তিনি বললেন তারা যেন ইয়াজিদের কাছে তার সালাম পৌঁছে দেয় এবং বলে হিজাজ সাথে উত্তম আচরণ করতে আর ইরাকবাসীর ক্ষেত্রে তিনি ওসিওত করলেন যদি তারা প্রতিদিন বলে একজন নতুন গভর্নর নিযুক্ত করতে হবে পূর্বের গভর্নরকে অপসারণ করতে হবে তবে যেন সে তাই করে কেননা একজন গভর্নরকে অপসারণ করে তাদেরকে সন্তুষ্ট রাখা এক লক্ষ তরবারির মোকাবেলা করার থেকে উত্তম অর্থাৎ তিনি ইরাকবাসীদের সাথে কোনো সংঘর্ষে না জড়ানোর জন্য ওসিওত প্রদান করলেন এরপর তিনি শামবাসীদের ব্যাপারে ওসিওত করলেন তিনি বললেন সে যেন শ্যামবাসীদের সাথে ভালো আচরণ করে এবং তাদেরকে তার আনসার বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করে এবং তাদেরকে তার প্রাপ্য অধিকার প্রদান করে তিনি ওসিরত করলেন শ্যামবাসীদেরকে ব্যবহার করতে হবে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং শ্যামের লোকেরা কোনো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেলে বিজয়ী হওয়া মাত্রই তাদেরকে তাদের নিজ জায়গায় ফেরত পাঠাতে হবে কেননা যদি তারা তাদের নিজ ভূমি থেকে দীর্ঘ সময় দূরে অবস্থান করে তাহলে তাদের আচরণে পরিবর্তন চলে আসবে মুয়াবি রাইতুল্লানহু দীর্ঘদিন যাবদ শামের আমির হিসেবে নিযুক্ত থাকার কারণে তিনি শ্যামবাসীদের সম্পর্কে অন্য যে কারো থেকে ভালো জানতেন কাজেই সেই বিষয়ে তিনি উপযুক্ত নাসিহত প্রদান করলেন এরপর তিনি বললেন আমি তিন ব্যক্তি ব্যতীত কুরাইশদের কারো থেকে তার জন্য বিপদের আশঙ্কা করছি না শুধুমাত্র তিন ব্যক্তি তারা হচ্ছেন হুসাইন ইবনে আলী আবদুল্লা ইবনে ওমার এবং আবদুল্লা ইবনে জুবায়ের রাজি আল্লাহ তালাহ আনহুম কারণ তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেননি এবং তখনও বাজাত প্রদান করেননি এভাবে মোয়াবিয়া রাজিউল্লা আনহু তিনি মৃত্যুবরণ করলেন এবং ইয়াজিদ তার স্থান দখল করল মুয়াবিয়া রাদি আল্লাহতোলাহুর শাসনামলের মধ্যে অনেক বিশিষ্ট সাহাবায়িকেরা ইন্তেকাল করেছেন ধীরে ধীরে তাদের সংখ্যা কমে আসছিল হিজরতের আটান্ন বছর পর আটান্ন হিজরিতে রামাদানে উম্মুল মমিনিন আইসা রাজি আলহতাল আনহা তিনি ইন্তেকাল করেন যিনি ছিলেন রসউল উল্লাহ সাল আলহিউসাল্লামের কাছে সকল মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর যখন রসুল্লাহ সাল্লু আলহিহস্লামের মৃত্যু হয় সেই সময় তার বয়স ছিল আঠেরো বছর রসুল্লাহ সাল্লি সাল্লামের মৃত্যুর দীর্ঘ পঞ্চাশ বছর পর পর্যন্ত তিনি মানুষদের মাঝে রসুল্লাহ সাল্লাস্লামের হাদিস শিক্ষা প্রদান করেছেন উম্মুল মিনীন্দের মধ্যে আরও মৃত্যুবরণ করেন হাফজা রদিয়ালতোলাহা উম্মে হাবিবা সাফিয়া মাইমোনা সাউদা এবং জুআইরিয়া রদি আল্লাহতালহা সাহাবা ইকরমদের মাঝে আমর ইবনুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছিলেন এ সম্পর্কে আমরা আগেই বলেছি এবং আরও মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ ইবনে মাসলামা আবু মুসাআলা শাহরি জায়েদ ইবনে সাবিদ কাব ইবনে মালিক মুগির ইবনে শোবা আবু আয়ুব আল আনসারি ইমরান ইবনে হুসাইন সাঈদ ইবনে জাইদ যিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই দশজন সাহাবির একজন আরও মৃত্যুবরণ করেছিলেন আউ বকর ইতলানহুর পুত্র আব্দুর রহমান জুবাইর ইবনে মতিম আরও মৃত্যুবরণ করেছিলেন ওসামা ইবনি জায়েদ রদিয়ালতহু যিনি রসুল উল্লাহ সাল্লু আলু ইসলামের কাছেই বড় হয়েছিলেন রসুল উল্লাহ সাল্লু আলহাম তার কোলে একপাশে পাশে হাসান হুসাইনকে রেখে আরেক পাশে ওসামা আবিন জায়েদকে রেখে খেলা করতেন আরও মৃত্যুবরণ করেছিলেন হাসান ইবনি সাবেদ রদিউতালনহু যিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহিহামের কবি এবং আরও মৃত্যুবরণ করেন সাদ ইবনি আবি আকাস রদিয়ালতলাহু তিনিও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বিশিষ্ট দশজন সাহাবির অন্যতম ছিলেন সফুয়ানবন ওমাইয়া তিনিও মৃত্যুবরণ করেন আরও মৃত্যুবরণ করেছিলেন আবু হুরাইরা রাজিউলতোলাহু সাঈদ ইবনুল আস এবং আরও অনেক বিশিষ্ট সাহাবায়করাম সুতরাং সেই সময়ে ধীরে ধীরে সাহাবায়করামদের সংখ্যা কমে আসছিল গত পর্বে মোয়াবিয়া রাজিউলতলাহুর মর্যাদা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি কাজেই এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে তিনি রাসুল উল্লাহ সাল্লামের উত্তম সাহাবি ছিলেন এবং তার মাধ্যমে অনেক উত্তম কাজ সম্পাদিত হয়েছে এর পরেও যে দুইটি ইশতিহাদী ভুলের জন্য তার সমালোচনা করা হয় তার মধ্যে একটি হচ্ছে সিফিনের যুদ্ধে আলীর বিরুদ্ধে অবস্থান করা এবং দ্বিতীয়টি হচ্ছে পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদকে মনোনয়ন প্রদান করা এবারে আমরা সেই প্রসঙ্গে আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি ইয়াজিদ ইবন মোয়াবিয়া তিনি আবু খালিদ নামে পরিচিত ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেন হিজরতের ২৫ বা ২৬ বছর পর যখন ওসমান ইবন আফান রাজিউদ্দুল আনহু তার খিলাফতকাল চলছিল ইয়াজিদ তিনি ছিলেন একজন বিশাল মানুষ এবং তিনি বেশ স্থূল দেহের অধিকারী ছিলেন এবং তার মা ছিলেন মাইসুন ইয়াজিদ সম্পর্কে আহলি সুনাতুল জামা তেরোলামা একরাম তারা বলে থাকেন তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে আমরা ভালোবাসি না আবার তাকে অভিশাপ প্রদান করি না রসুল উল্লাহ সাল্লাই ইসলামের মৃত্যুর ঊনপঞ্চাশ বছর পর ইয়াজিদ ক্ষমতায় আরোহণ করেছিল সেই সময় তার বয়স ছিল চৌত্রিশ বছর ইয়াজিদের খিলাফত লাভের সময় ছিল ষাট হিজড়ি তখনও অনেক সাহাবাহকরাম জীবিত ছিলেন এবং সেই সব সাহাবিদের মধ্যে অনেকেই ছিলেন যারা খিলাফতের পদবি অধিকার করার জন্য ইয়াজিদের থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন যেমন আব্দুল আবনী অমর রাজি আল্লাহ আনহুমা তিনি ছিলেন আব্দুল ইবনে জুবাইয়ের ছিলেন হুসাইন রাজিউল্লাহু তিনিও জীবিত ছিলেন ইয়াজিদের শাসনামলের প্রথম দিকেই কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় যার ফলশ্রুতিতে হুসাইন ইবনে আলী রাজি আল্লাহতাল আনহুমা তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেন এরপর ইয়াজিদের শাসনামলে আরেকটি वेदन दायक मर्मान्तिक घटना होंगे मक्का और मदिनाए आक्रमण करा प्रथम मदिनार से ही हार घटना एरपर मक्का आक्रमण करा सूतराबार मुस्लिम उम्मार भेतर अन्या भावे रक्तपात संघटित हल और मक्का मदीना आक्रमण कराराध्यमे हाराम शरिफर पवित्रता लंघन हलो यह समस्त कारण यिद इतिहा नंदित चरित्रियािद चरित्र मूलत दुईट अंश रही है एक हे खिलाफत लाभर आगे अंश और हे खीफा हार पर अंश खिलाफत लाभर आगे अंशे देखा जाए जख मुस्लिम देर प्रथम सैन्य बा नौपथे कन्स्टान्टिनोपल अवरोध करी यजिद छो और सम्पर् साधारण रसुल्लासलमें एक सुबाद छिल जा रा नौपथे प्रथम कन्स्टान्टानिया रोम सम्राट शहर अवरोध करें से ही बाहन क्षमा प्राप्त क्यों परवर्ती समय जिसको घटना तर खिलाफत संघटित हो सकल कारण इतिहा नंदित एवं मानुषता के पसंद करें অনেকেই মনে করে থাকেন কারবাল এবং হার ঘটনা হারাম শরীফ আক্রমণ করা এ সমস্ত মারাত্মক অপরাধের কারণে তিনি দীর্ঘ জীবন লাভ করতে পারেননি আটত্রিশ বছর বয়সেই তার মৃত্যু হয়ে যায় এবং ইয়াজিদের খিলাফতকালের সময় ছিল তিন বছর আট মাস ইবনে তাইমিয়া রাহিমউল্লাহ তার সময়কার ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন তারা ইয়াজিজ সম্পর্কে কেমন ধারণা পোষণ করত সেই ব্যাপারে তিনি বলেছেন ইয়াজির ইবনে মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তাকে নিয়ে বিভিন্ন রকমের মতাদর্শী লোকেরা ছিল साधारण भानुष्द के तीन भागे विभक्त कर जर मध्य दुई भाग छग्रपंथी व चरमपन्थी और एक भाग छो निरपेक्ष उग्रपंथी प्रानिक दल एक दल बतो यिद से काफिर और मुनाफिक और से उद्देश्य प्रणाणित भाव इच्छाकृत रसुल्लामे नाति हुसाइन के हत्या करपरी प्रानिक दलट मने करत यिद सठिक पथर उपर प्रतिष्ठित छो एम से एक जन महान व्यक्ति আবার কেউ কেউ তাকে সাহাবাও মনে করতো অথচ ইয়াজিদ জন্মগ্রহণ করেছিল ওসমান রাইতলাহুর খিলাফতকালের সময়ে আর দুই প্রান্তিক দলের মাঝে অবস্থান আহলে সুন জামায়াতের তারা মতামত পেশ করেন ইয়াজিদ সে ছিল মুসলিমদের একজন বাদশাহ সে ভালো মন্দ উভয় ধরনের আমলি করেছে এবং সে কাফের নয় তবে তার খিলাফতকালে তার প্রেরিত বাহিনীর মাধ্যমেই হুসাইনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং মদিনায় সেই হারোয়ার যুদ্ধ সেটা হয়েছে তার আদেশে কারওয়ালার ঘটনায় যদিও সরাসরি হুসেনকে হত্যার আদেশ প্রদান করেছে এই মর্মে কোনো দলিল প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না কিন্তু হার ঘটনার ক্ষেত্রে আমরা জানি সেটা ঘটেছিল সরাসরি ইয়াজিদের নির্দেশে এবং এই সম্পর্কে আমরা সামনের দিকে আবদুল এমনি জুবায় রাজিয়াল হুমা তার জীবনীতে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি। হারোয়ার ঘটনায় মদিনার পবিত্রতা লঙ্ঘন হয় সেখানে অন্যায় হত্যাকাণ্ড লুট্তরাজ এবং আরও অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল এরপর সেই একই বাহিনী গিয়ে মক্কায় আক্রমণ করেছে এবং সেখানেও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এমনকি তাদের আক্রমণে হারাম শরীফের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটাই হচ্ছে ইয়াজিদ সম্পর্কে আহলে সুনাতল জামায়াতের সাধারণ বক্তব্য ইবনে তাইমিয়া রহমেউল্লাহকে ইয়াজিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আমরা ইয়াজিদের ভালো কাজগুলোকে অস্বীকার করি না আবার তার প্রশংসাও করি না ইমাম আহমেদ বিন হাম্বলের পুত্র আবদুল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন তার পিতাকে ইয়াজিদ সম্পর্কে সেই অবস্থায় ইমাম আহম্মদ জবাব দিয়ে বলেছিলেন কোন মুমিন কি কখনও ইয়াজিদকে ভালোবাসতে পারে পুত্র আবদুল্লা বলেছিলেন তবে কি আমরা তাকে অভিশাপ প্রদান করব তখন ইমাম আহমদ বলেছিলেন তুমি কি কখনো আমাকে কাউকে অভিশাপ প্রদান করতে দেখেছো অর্থাৎ এই দুইয়ের মধ্যবর্তী অবস্থান হচ্ছে আহলে সুন্না তল জামায়াতের আমরা ইয়াজিদকে ভালোও না আবার তাকে অভিশাপও প্রদান করি না ইয়াজিদের খিলাফুৎকালের অন্যান্য ঘটনা প্রবাহে প্রবেশের আগে কিছু তাত্ত্বিক বিষয় স্পষ্ট করে নেওয়া জরুরি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেন মোয়াবিয়া রাজিউল্লান তার পুত্র ইয়াজিদকে মনোনয়ন প্রদান করেছিলেন অথচ খিলাফত লাভের জন্য ইয়াজিরের থেকেও অনেক যোগ্য ব্যক্তিত্ব সেখানে বর্তমান ছিলেন যারা ছিলেন সাহাবি আহলে সুনাত জামাতের উল্লামা একরাম এই প্রশ্নের জবাবে যা বলেছেন তার সার সংক্ষেপ হচ্ছে যখন মোয়াবিয়ার রাজিয়তুলানহু তার শাসনামলে সে সকল ফিতনা বিভক্তি বিবাদ এবং বিশৃঙ্খলার তিক্ত অভিজ্ঞতা অর্জন করলেন এবং মুসলিমদের মধ্যে আন্তঃসংঘাতের অভিজ্ঞতা লাভ করলেন তখন তিনি আশঙ্কা করলেন যে তার মৃত্যুর পর এই বিভক্তি আরও প্রকট আকার ধারণ করতে পারে विवाद विशृखला बृद्धि पे कदे सिंह निलें ये उत्तम समाधान ये परे जर परवर्ती खलिफा हिसेबर पुत्र ग्रहण कर हक और ये परवर्ती साहबाइक राम परमर्श ग्रहण करम्मार जरा सिद्धांत ग्रहणकारी व्यक्तिबर्ग आहलुल हल्दीवल आकद गवर्नर परमर्श नहीं ता ये सम्मति दिए सूतरा ये एककान छोड़ मुआविया रदिवानुर बना परवर्ती खलीफा हिसेब मनोयन प्रदान करार ইয়াজিদের প্রতি বায়াত প্রদান করার জন্য বিভিন্ন প্রতিনিধি দল আগমন করেছে এবং অনেক সাহাবায়িকেরও তাকে বায়াত প্রদান করেছেন এমনকি আবদুল গনি আল মগদিসই তিনি বলেছেন শরীয়তীয় দৃষ্টিতে তার খিলাফতকে অবৈধ বলা যায় না বরং সেটা বৈধই বলতে হবে ষাটজন সাহাবি তাকে বায়াত প্রদান করেছেন যাদের মধ্যে ছিলেন ইবনে অমর রাজি আল্লাহুয়ান হুমা এবং আব্দুল্লা ইবনে ওমর তার সম্পর্কে আমরা জানি জ্ঞান এবং মর্যাদায় তিনি তৎকালীন জীবিত সাহাবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাহাবি ছিলেন এমনকি ওমর ইতলানহুর খিলাফতকালের শেষের অংশে যখন তিনি ছুরিকাহত অবস্থায় ছিলেন সেই অবস্থায় ওমারের কাছে প্রস্তাব পেশ করা হয়েছিল যেন তিনি পরবর্তী খলিফা হিসেবে আবদুল লেবনে অমরকে মনোনয়ন প্রদান করে যান আবদুল্লাবনে অমর তিনি ফিতনা চলাকালীন সময়ে কোন পক্ষেই নিজেকে যুক্ত করেননি নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং নিরপেক্ষ অবস্থায় অবস্থান করছিলেন তিনি ইয়াজিদকে বায়াত প্রদান করেছিলেন এই সম্পর্কে বুখারিতে বর্ণনা এসেছে যখন মদিনার লোকেরা ইয়াজিদিবনে মোয়াবিয়ার বায়াত ভঙ্গ করল অর্থাৎ হারোরার ঘটনার আগে তখন ইবনে ওমর রাজি আল্লাহানহুমা তার বিশেষ ভক্তবৃন্দ এবং সন্তানদেরকে সমাবেত করলেন এবং বললেন আমি রসুল উল্লাহ সাল্লি আসালামকে বলতে শুনেছি কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে ঝান্ডা বা পতাক্কা উত্তোলন করা হবে তিনি বলছিলেন যে আমরা এই ব্যক্তি ইয়াজিদের প্রতি আল্লাহ এবং তার রাসুলের বর্ণিত শর্ত অনুসারে বায়াত প্রদান করেছি বস্তুত কোনো লোকের প্রতি আল্লাহ এবং তার রাসুলের বর্ণিত শর্ত অনুসারে বায়াত প্রদান করার পর তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির থেকে বড়ো কোনো বিশ্বাসঘাতকতা আছে বলে আমি জানি না কাজী ইবনামর বলছিলেন আমি যেন কারো সম্পর্কে ইয়াজিদের ভঙ্গ কিংবা তার আনুগত্য না করার খবর জানতে না পাই অন্যথায় তার এবং আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে আহলে সুন জামাতির উলামা কেরাম বলেছেন সম্ভবত এই কারণেই মোয়াবির আজানহু ইয়াজিদের কাছে বায়াত দিতে বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন এর মাধ্যমে তিনি বিভক্তি প্রতিহত করতে পারবেন এবং ওম্মাহ যে সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল সেটা থেকে তাদেরকে একত্রিত রাখতে পারবেন এবং তিনি এই বিষয়ে অবগত ছিলেন যে অনেকেই নিজের জন্য খিলাফত দাবি করেছিলেন এমত অবস্থায় তিনি ভেবেছিলেন ইয়াজিদকে খলিফা নিযুক্ত করা উম্মার বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে এবং এটাই হবে ফিতনা এড়ানোর জন্য যথার্থ পূর্ব সতর্কতা যদি উম্মার সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিত্ব তার খিলাফতের ব্যাপারে একমত হয়ে যান বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রহিমাউল্লাহ এই বিষয়ে মন্তব্য পেশ করে বলেছেন যে কারণে মোয়াবিয়া অন্য কারো পরিবর্তে নিজের পুত্র ইয়াজিদকে প্রাধান্য দিলেন এবং খলিফা নিযুক্ত করলেন তার কারণ ছিল এর মাধ্যমে তিনি মুসলিমদের বৃহত্তর স্বার্থ রক্ষা করতে চেয়েছেন এবং মুসলিমদেরকে একত্রিত রাখতে চেয়েছেন এবং এই বিষয়ে বানউুমাইয়ার সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গের সম্মতি ছিল কেননা তারা তাদের নিজেদের মধ্যে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে খলিফা হিসেবে গ্রহণ করতে রাজি ছিল না এবং বানউুমাইয়া তারাই ছিল সেই সময়ে কোরআড দিয়ে সবচেয়ে শক্তিশালী গোত্র এবং তাদের প্রভাব ছিল সর্বাধিক उम्मार गरिष्ठ अंश तरह अनुगामी छो येचना व्यक्ति मध्य अधिक योग्यता थका सत्व याद के परवर्ती खीफा हिसाब से मनोयन प्रदान कर विषयटी इसलमर एक विशेष शिक्षार दिखे गुरुतारोप करिए सहबी मुआवे रजुर नियत इच्छा वी इच्छा छोर मोट क्यी छो यो भारो अवकाश नहीं তার উন্নত চরিত্রের অধিকারী এবং সাহাবা হওয়ার বিষয়টি অন্যান্য সকল সম্ভাবনাকে বাতিল করে দেয় এমনি খালদুন রহিমাউল্লাহ আরও উল্লেখ করেছেন সিনিয়র সাহাবা একরাম তার উপস্থিত ছিলেন এবং তারা সম্মতি জ্ঞাপন করেছেন কোনো বিরোধিতা করেননি এর মাধ্যমে প্রমাণিত হয় যে মোয়াবিয়া রহিদ ইতলাহুর কাজে কোনো সন্দেহজনক কিছু ছিল না কেননা যদি এই সকল মহান ব্যক্তিত্ব কোনো ভুল কিছু করতে দেখতেন তাহলে অবশ্যই তার প্রতিবাদ করতেন এছাড়া মোয়াবিয়া রহিতাহহু তিনিও সত্য গ্রহণে অহংকারী কোনো ব্যক্তি ছিলেন না সাহাব একরাম সকলেই ওই সকল অভিযোগ থেকে অনেক ঊর্ধ্বে অর্থাৎ ব্যক্তি স্বার্থ কিংবা পুত্র স্নেহ ইত্যাদি কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই সকল অভিযোগ থেকে তারা ঊর্ধ্বে তাদের উন্নত চরিত্রের অধিকারী হওয়া অন্যান্য সম্ভাবনাগুলোকে বাতিল করে দেয় মাহিবউদ্দিন খাতিব তিনি বলেছেন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচিত করেননি কারণ তিনি আশঙ্কা করলেন যদি এই বিষয়টি সুরার উপর ছেড়ে দেওয়া হয় তাহলে মুসলিমদের মধ্যে আবারও বিভক্তি রক্তপাত হতে পারে তিনি ভেবেছিলেন যারা তার পুত্রকে সমর্থন করছে তাদের কাছেই শক্তি আনুগত্য শৃঙ্খলা এবং স্থিতিশীলতা রয়েছে তাদের তুলনায় যারা তার পুত্রকে সমর্থন করছিল না অর্থাৎ তিনি ভেবেছিলেন এই সিদ্ধান্ত মুসলিমদের পক্ষে যাবে বৃহত্তর স্বার্থের পক্ষে যাবে মুসলিমদের ঐক্য এবং শৃঙ্খলা বজায় রাখতে পারবে এই পয়েন্টে আবারও স্মরণ করিয়ে দেওয়া যায় খলিফা মোয়াবিয় আলী তো তিনি নিজের সাধ্যমতো তৎকালীন সময়ে সেই বিষয়টি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং যদি তার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে তিনি দুইটি পুরস্কার পাবেন আর যদি ভুল হয় তবুও ইস্তিহাদের কারণে একটি পুরস্কার পাবেন আর অন্যান্য যে কোনো তুলনায় আল্লাহ রসুল সাল্লাইসলামের সাহাবাহিক রামের ভুল ত্রুটি উপেক্ষা করা পরবর্তী মানুষদের জন্য অধিকতর যুক্তিযুক্ত এবং অন্যান্য যে কোনো মানুষের তুলনায় তারা আল্লাহ তাহার ক্ষমা লাভের অধিক যোগ্যতা সম্পন্ন এই জন্যই আমরা দোয়া করে বলি তাদের ব্যাপারে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান রাদি আল্লাহু তাল্লাহ আনহু মুফতি মোহাম্মদ তাকি ওসমানী হাফিজাউল্লাহ তার গ্রন্থ হজরত মুওয়াবিয়া ওর তারিখি হাকিকা সেখানে এই বিষয় আলোচনা করেছেন কেন ইয়াজিদকে মনোনয়ন প্রদান করা হয়েছিল प्रथमत प्रश्न के सामने रेखे एक नम्बर हेक्ति परिणतर विचारे अर्थात जुक्ति और परिणत विचारे फलाफल विचारे इजर मनोयन के बोलते परि सेभल द्वित प्रश्न हेबे मुआबलानू से ही सिधान ग्रहण कर तरह नियत क्यी तरह अंतरे क्यी तीन कि इसलमी शरियार भेतरे उम्मार बृहत्तर स्वार्थ चिंता को यह सीधान नहीं कि যারা অন্যায় অভিযোগ করে অর্থাৎ তিনি পুত্র স্নেহ কিংবা ব্যক্তি স্বার্থ এই সমস্ত কারণে সিদ্ধান্ত নিয়েছিলেন এই দুই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর আমরা সবাই জানি কারণ বিগত সেই ইতিহাস আমাদের সামনে রয়েছে আমরা পরবর্তী সময়ের মানুষ পরবর্তী ঘটনাগুলোকে দেখার কারণে আমরা সকলেই জানি যে যুক্তি এবং পরিণতির বিচারে ফলাফলের দিক থেকে ইয়াজিদকে মনোনয়ন দেওয়া নির্ভুল এবং উম্মার জন্য কল্যাণকর প্রমাণিত হয়নি বরং উম্মার সামগ্রিক স্বার্থ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ए जरा यिदर मनोनयन बिरोधित तरह सिंह सठीक ए निभुल प्रमाणित हो कारण परवर्ती घटन कारवाला हार्ड इत्यादि क्षतिकर और नीतिबाचक घटन यिद भूमिका प्रकाशित हो द्वित विषय मतलानी भेबे तर पुत्र यजिद के मनोनयन दिए क्षेत्र में स्मरण रखते हैं शुद्ध सहाबाक राम नयो मानुषे नियतर बेपारे अनाधिकार चर्चा करार अधिकार रखी ना बर বাহ্যিক ঘটনা অনুসারে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে মোয়াবির ফজিলত এবং আগের পরের ঘটনা বিশ্লেষণ করে আমরা দেখতে পাই তিনি কখনোই ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে তার পুত্রকে মনোনয়ন প্রদান করেননি বরং তিনি উম্মার সামষ্টিক কল্যাণ এই বিষয়ে চিন্তা করেই তাকে মনোনয়ন প্রদান করেছিলেন এই দুইটি বিষয় জানার পর আরও তিনটি পয়েন্টে এই বিষয়ে আলোচনা করা যায় এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ইয়াজিদের মনোনয়নের মূল্য কতটুকু দুই নম্বর পয়েন্ট খিলাফত লাভের যোগ্যতা তার মধ্যে ছিল কিনা। এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে তার ব্যাপারে কিছু বানোয়ার গল্প সেগুলোর সত্যতা কতটুকু ইয়াজিদের মনোনয়ন প্রসঙ্গে চতুর্থ শতকের সুপ্রসিদ্ধ ইসলামী রাষ্ট্রনীতিবিদ আবু ইয়া আলা আলফাররাহ তিনি লিখেছেন তার গ্রন্থ আলাহকামু সুলতানিয়া সেখানে তিনি লিখেছেন বর্তমান খলিফা ভালো মনে করলে অর্থাৎ বিদ্যমান খলিফা ভালো মনে করলে কারো পরামর্শ গ্রহণ ছাড়াই পরবর্তী খলিফার মনোনয়ন দিতে পারেন যেমন আউ ওকরাসিদ্দিক ওমরকে মনোনয়ন দিয়েছিলেন आर उमर इजलानूनी छाबिर एक कमिटी कर गए तेरह दायित्व न्यस्त कर अथच से ही समय तमार नेतृत्वस्थान व्यक्तित्व तर जरूरी मन करें चुक्ति एटाई मनोनयन दान अर्थ खलिफा नियोग कर दे सूतरा से क्षेत्र में नेतृत्व स्थानीय व्यक्तिवर्गर उपस्थिति जरूरी नये तब मनयनदाता खलिफार मृत्यु पर तरफ उपस्थिति तथा अनुमोदन एट अपरिहार्यों लिखे हैं যোগ্যতার শর্তে বর্তমান খলিফা তার পিতা বা পুত্রকেও মনোনয়ন দিতে পারেন কেননা মনোনয়ন দেওয়ার অর্থ খিলাফতের পদে একেবারে বরণ করা নয় বা বসিয়ে দেওয়া নয় বরং মুসলিমদের বরণের মাধ্যমেই তিনি অধিষ্ঠিত হন আর তখন সন্দেহের অবসান ঘটে যায় মোট কথা উম্মার গরিষ্ঠ অংশ বা অধিকাংশ ওলামায় গ্রামের সিদ্ধান্ত এটাই বর্তমান খলিফা একক সিদ্ধান্তে পরবর্তী কাউকে খলিফা হিসেবে মনোনয়ন দিতে পারেন তবে সেটা প্রস্তাবের পর্যায়ে থাকবে পরবর্তীতে উম্মার নেতৃত্ব ব্যক্তিবর্গের অনুমোদন কিংবা প্রত্যাখ্যানের পূর্ণ অধিকার থাকবে যদি তারা সকলেই সেই মনোনয়নকে অনুমোদন দেন এবং সমর্থন করেন তাহলে সেটা মানা উম্মার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে অন্যথায় সেই হলিফর আনুগত্য করা উম্মার জন্য বাধ্যতামূলক হয় না সুতরাং মোয়াবিয়া রাইতুলানহ যদি নিঃস্বার্থ এবং নিরপেক্ষ দৃষ্টিতে তার পুত্র ইয়াজিদকে খিলাফতের যোগ্য বিবেচনা করেন এবং সেই জন্যই তাকে মনোনয়ন প্রদান করে থাকেন তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে অবৈধ হয় না এবং এতে শরীয়তের সীমানা লঙ্ঘিতও হয় না যদিও সেই সময়ে ইয়াজিদের থেকে আরও উত্তম ব্যক্তিত্ব ছিলেন কিন্তু মোয়াবিয়া ছিলেন সার্বিক পরিস্থিতিতে তার থেকে উত্তম ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও তাকে মনোনীত করায় উত্তম হবে এটা ছিল তার ইস্তিহাদ মোয়াবিয়া রাইতলানহ কোনো ব্যক্তি স্বার্থে তার পুত্রকে মনোনয়ন প্রদান করেননি এর পক্ষে কিছু ঐতিহাসিক প্রমাণ ময়াবিয়া রাইতুল্লানু তিনি খুদ্ দিচ্ছিলেন এবং খুদবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন ইয়া আল্লাহ খিলাফতের যোগ্য বিবেচনা করেই যদি আমি তাকে মনোনয়ন দিয়ে থাকি তাহলে এই সিদ্ধান্তকে তুমি পূর্ণতা দান করো अपरदी के पुत्र स्नेहर कारण ये सिद्धान नया है या तो तुम ता व्यर्थ कर दाओ और खुदबाई बल्लाह यजिद के जदि तरह योग्यतार कारण ही मनोत करा उन्नत करो और सहाज्य करो और जो पुत्र स्नेहर कारण यही काजे प्ररोजित हई तादे अधिष्ठित हार आगे ही तुम ता मृत्यु प्रदान करो यह वर्णनाट उल्लेख कर इमाम आज जहाी एमाम सैयदी तरह तारीखुल खुलाफा से ही ग्रंथे ये उल्लेख कर एक क्षेत्र में আমাদের জন্য আরেকটি স্মরণীয় বিষয় হচ্ছে ক্ষমতা লাভের আগের অবস্থা এবং ক্ষমতা লাভের পরের অবস্থা মোয়াবির রাজিলাহোর জীবদ্দশায় এবং ইয়াজিদ খলিফা হওয়ার আগে তার ব্যাপারে পাপাচার কিংবা অধার্মিক আচরণের কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না অন্য দিকে কিছু ঘটনায় তার প্রশাসনিক দক্ষতা এবং সমন্বয়পূর্ণ এগুলোই প্রকাশিত হয়েছিল সেই ক্ষেত্রে তাকে খিলাফতের জন্য যোগ্য বিবেচনা করার কিছু অবকাশ অবশ্যই ছিল তবে নিঃসন্দেহে আরও অনেক ব্যক্তিত্ব ছিলেন যারা ছিলেন সাহাবায় কেরাম এবং তারা তার থেকেও প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক প্রজ্ঞার বিচারে অনেক গুণে এগিয়েছিলেন তবে ইসলামী শরীয়তে এটার অনুমতি রয়েছে অধিকতর যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কম যোগ্য ব্যক্তিকেও খলিফা মনোনীত করা যায় এর বৈধতা রয়েছে যেমন এর আগে আমরা জেনেছি হাসান রাজিউল আনহু তিনি স্বেচ্ছায় খিলাফত হস্তান্তর করেছিলেন মোয়াবিয়া রাজিউলানহুর কাছে এবার ইয়াজিদ সম্পর্কে কিছু অভিযোগের ব্যাপারে বর্ণনা এভনি কাসির রহমাউল্লাহ তার গ্রন্থ আলবিদায়াতে উল্লেখ করেছেন হারোরার অবরোধ চলাকালে এবং সেই ফিতনাকালীন সময়ে বিন মতি তিনি মুহাম্মদ ইবনুল হানাফিয়ার কাছে আসলেন এবং এসে অভিযোগ করলেন ইয়াজিদের ব্যাপারে তিনি বললেন ইয়াজিদ মত পান করে সে বেনামাজি এবং কোরআনসুন্নার বিরুদ্ধে আচরণকারী এই অভিযোগের জবাবে মোহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বললেন আমি তো কিছুদিন তার সংস্পর্শে ছিলাম তখন তো তাকে সালাতের অনুবর্তী এবং কোরআনসুন্নার অনুগতি দেখেছি এমনকি ফিখাস্ত্র নিয়েও তাকে আলোচনা করতে দেখেছি আব্দুল্লাবিনী মতি তিনি বললেন হয়তো বা সে আপনার সামনে অভিনয় করেছে ভান করেছে বা কৃত্রিম আচরণ করেছে মুহাম্মদ ইবনুল হানাভিয়া বললেন কিন্তু কিসের ভয়ে কিংবা কি আশায় সে এই কাজ করবে আর এই সব বিষয় তুমি জানলে কিভাবে সে কি গোপনে তোমাকে এ কথা বলেছে যদি গোপনে বলে থাকে তাহলে তুমিও তো তার দোষর আর যদি না বলে থাকে তাহলে তুমি না জেনেই অন্যায় সাক্ষী দিলে আবদুল্লাহ বললেন আমি নিজে এগুলো দেখিনি তবে আমার কাছে সত্য বলেই মনে হচ্ছে তখন মোহাম্মদ ইবনুল হানাফিয়া বললেন আল্লাহ কিন্তু সাক্ষীদের এই ধরনের কথা বলার অনুমতি দেননি কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন ইল্লা মান শাহিদাবিল হক ওয়াহুম ইয়া আল্লামুন তারা ব্যতিক্রম যারা নিশ্চিত রূপে সত্য সাক্ষ্য প্রদান করে এরপর মোহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বললেন সুতরাং তোমার এই সব অভিযোগের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই তখন আবদুল্লাবনী মুতি তিনি বললেন আচ্ছা আসুন তাহলে আমরা আপনাকেই নেতৃত্বের পদে বরণ করে নিয়েই আপনার কাছেই বায়াত প্রদান করি তখন মোহাম্মদ ইবনুল হানাফিয়া সেটা অপছন্দ করলেন এবং চূড়ান্ত জবাব দিয়ে বললেন अभी यह विषय के बैध मन कराइ विषय ने रक्तपात करते चीना दलनेता हिसेबा समर्थन करीना और एक अनुसारी हिसेबर्थन करीना इतिहास के जी मी आर आईतलानुर पर यिद मनोन लाभर मध्यमे उत्तराधिकार भित्तिक शासन प्रतिष्ठित होती मुआबियातू के दोषारोपाय क्यों जदिनी के मनोनीत करा सरयतर दृष्टिते अवैध ना था खलिफा निजुक्त करारमें খিলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এই অভিযোগ সঠিক প্রমাণিত হয় না বাস্তবে খিলাফত ব্যবস্থা টিকে ছিল ইসলামী শাসন টিকে ছিল বরং খলিফা মনোনয়নের যে পদ্ধতি সেটা সুরাভিত্তিক না থেকে পরামর্শ ভিত্তিক না থেকে বংশানুক্রমিক হয়ে গিয়েছিল ইতিহাস থেকে আমরা আরও দেখতে পাই পরবর্তী ওমাইয়া বংশ যে দীর্ঘ চারশো বছর পর্যন্ত অর্থাৎ ইংরেজি এক সাল পর্যন্ত শাসন পরিচালনা করেছে তাদের পরবর্তী যারা শাসক ছিলেন তারা মোয়াবিয় রাহতাহানহর বংশধর ছিলেন না কেননা মুয়াবি রায়েতলানহুর পর यजिद मृत्युबरण यिदे पर यिदे पुत्र महाबिया क्षमत हैं खुबी अल्प समय एरपर उम वंशे बकी शासन ताब्न हाकम तरह वंशधर माध्यम तरह परवर्ती चारश बस पर्त शासन कार्य परिचालना कर यिद खलीफा हार पर शाम मिसर थ समर्थन लाभ करल কিন্তু মোদিনায় সে পরিপূর্ণ সমর্থন লাভ করতে পারেনি সেখানে কয়েকজন বিশিষ্ট সাহাবাহিকেরাম তাকে সমর্থন দেওয়া থেকে বিরত ছিলেন যাদের মধ্যে ছিলেন আবদুল্লাবনে জুবায়র আবদুল্লাবনে আব্বাস আবদুল্লাবনে ওমর এবং হুসাইন ইবন আলী রাদি আল্লাহ তালা আনহম এই সকল বিশিষ্ট ব্যক্তিদের তাকে বায়াত প্রদান না করার বিষয়টি ইয়াজিদের জন্য বেশ অস্বস্তিদায়ক ছিল সে সময় মদিনায় যে ব্যক্তি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন তিনি ছিলেন বানুমাইয়া সদস্য আল ওয়ালিদ ইবনে উতবা তার কাছে ইয়াজিদ পত্র করলো। এবং সেই চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান ইবরাহিম আমিরুল মিনিন ইয়াজিদের পক্ষ থেকে ওয়ালিদ ইমনি উৎপা বরাবর পর সমাচার হচ্ছে মুয়াবিয়া তিনি আল্লাহর একজন পান্দা ছিলেন আল্লাহ তাকে খিলাফত্বারা সম্মানিত করেছেন এবং অনুগ্রহ করে শাসন কর্তৃত্ব দান করেছেন তিনি নির্ধারিত সময় পর্যন্ত জীবিত ছিলেন এবং নির্ধারিত সময়ে ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে রহম করুন তিনি জীবিত অবস্থায় প্রশংসার পাত্র ছিলেন আর পুণ্যবান ও আল্লাহ ভীরু অবস্থায় ইন্তেকাল করেছেন ওয়াসালাম ये संक्षिप्त पत्र अर्थात यह पत्रमें मदिनबी रजियतु मृत्युबरण करदीन संबदला लाभ करार बल्लन इन्नाल्ला इन्नाश्चय आल्लासे का फिर जाब आल्लाह मुआविपर रोम करण से ही संबा सा एक छोट पत्र गवर्नर व्वाल इब्ने उदार का वायतर बेपारे तीन व्यक्ति अर्थात हुसैन इबना आली আবদুল এমনি অমর এবং আবদুল এবনে জুবাইরকে কঠোর চাপ প্রয়োগ করুন এবং বায়াত প্রদান না করা পর্যন্ত তাদেরকে অবকাশ প্রদান করবেন না ওয়াসালাম সুতরাং সেই আদেশ অনুসারে মদিনার গভর্নর হুসাইন রায়তলানহর কাছে আসলেন এবং তাকে বায়াত প্রদান করার কথা বললেন হুসাইন বললেন আমার মতো একজন ব্যক্তি কখনও গোপনে কারো কাছে বায়াত প্রদান করতে পারে না কাজেই তিনি বললেন বরং লোকদেরকে সমবেত করা হোক তখন তুমি আমাকে সেখানে ডেকে নিও গভর্নর ওয়ালিদ সেই প্রস্তাব মেনে নিল এবং বলল ঠিক আছে তাহলে আপনি যান পরবর্তীতে লোক লোকসমাবেশ করা হলে সেখানে আসবেন এরপর সে আব্দুল এমন জুবাইরের কাছে গেল এবং আবদুল্লাবনজুবায়ের তিনিও ধারণা করছিলেন যে তাকে চাপ প্রয়োগ করা হবে বাইয়াতের জন্য কাজেই তিনি গভর্নরের সাথে দেখা না করার জন্য বিভিন্ন বাহানা খুঁজতে লাগলেন এবং দেরি করতে লাগলেন মূলত তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন এরপর যখন সম্ভব সুযোগ আসলো তখন আব্দুল ইবন জুবাইর এবং হুসাইন রাজিউল্লা আনহু তারা গোপনে মদিনা ত্যাগ করলেন এবং মক্কার পথে রওনা হয়ে গেলেন হুসাইন রাইতুলানহু তার পরিবারের সদস্যদেরকেও তার সাথে নিয়ে গেলেন শুধুমাত্র পেছনে রয়ে গেলেন মোহাম্মদ ইবনুল হানাফিয়া মদিনার গভর্নর গিয়ে মোহাম্মদ ইবনুল হানাফিয়ার কাছে উপস্থিত হল এবং তাকে বায়াতের জন্য চাপ প্রয়োগ করতে লাগল মুহাম্মদ ইবনুল হানাফিয়া তাকে বায়াত প্রদান করলেন ওদিকে আবদুল ইবনে অমর এবং আবদুল আবনে আব্বাস তারা উমরাহ করার জন্য মক্কায় রওনা হয়ে গিয়েছিলেন তারা সেই সময় মদিনায় ছিলেন না উমরার পর যখন তারা মক্কা থেকে মদিনায় ফিরছিলেন আর এদিকে মদিনা থেকে হুসাইন এবং জুবাইর রাধিউল আনহুমা তারা মক্কার দিকে রওনা হয়ে গিয়েছিলেন তখন নির্দিষ্ট স্থানে তারা পরস্পর মিলিত হলেন সে অবস্থায় ইবনে আব্বাস এবং ইবনে অমর জানতে চাইলেন পেছনের কি খবর তখন তারা বললেন মোয়াবিয়ার মৃত্যু সংবাদ এবং ইয়াজিদের অনুকূলে বাইয়াত প্রদান তখন ইবনে অমর তাদের দুইজনকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিমদের মাঝে বিভক্তি সৃষ্টি করো না অর্থাৎ তিনি তার অবস্থান থেকে মুসলিমদের ঐক্য ধরে রাখার বিষয়কে প্রাধান্য দিচ্ছিলেন সুতরাং যে চারজন বিশিষ্ট সাহাবি তখনও ইয়াজিদকে বায়াত প্রদান করেননি তাদের মধ্যে দুইজন মদিনা থেকে মক্কায় চলে গেলেন বায়াত না দিয়ে এবং অপর দুইজন মদিনায় ফেরত আসলেন এবং মদিনায় আসার পর তারা ইয়াজিদের কাছে বায়াত প্রদান করলেন এরপর হুসাইন এবং আব্দুল আবনী জুবাইর রাদিউল্লা আনহু তারা মক্কায় প্রবেশ করলেন এবং সেখানে তখন গভর্নর হিসেবে ছিলেন আমর বিন সাঈদ ইবনুল আস তাকে দেখে তারা দুইজন বললেন আমরা এই হারাম শরীফ বা কাবার আশ্রয়ে এসেছি আমরা এর নিরাপত্তা গ্রহণ করেছি আজকের পর্বের আলোচনা আমরা এখানে আলোচনা করা হবে কারু আহমাহি রা রেইনড মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবলু মিডিয়া অর্গ